السلام মেহরবানী যে আমরা যতসময় সুস্থ শরীরে মসজিদে জুমার নামাজের জন্য আশার তফিক আল্লাহ তালা দিয়েছেন আলহামদুলিল্লাহ মানুষের আমরা যতক্ষণ বেঁচে থাকি আয়ু কুমতে থাকে আর আশা ভরসা বাড়তে থাকে আমরা সবাই মনে করি যে মৃত্যু হবে এত তাড়াতাড়ি না বয়স আশি তিনিও আশা করেন যার বয়স বিশ তিনিও আশা করেন সবাই আমরা আশা করি আলহামদুলিল্লাহ তবে বাস্তবতা হলো যে মৃত্যুর কোন স্টেশন নেই আমার আমাদের সন্না ট্রাস্টে বিশ্ববিদ্যালয়ের দুজন একজন আল কোরনের বিভাগের আল কোরআন এর ছেলেটার আব্বা আবার আলহাদিসের ছেলেটা আবার আল কোরআন এর ওই ছেলেটার বোন বিবাহ করেছে সেই হিসেবে শ্বশুর মহানিসেব নোয়াখালীর ফেনীর মানুষ চাতপুরে এক আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল বয়স আমাদের চেয়ে কম এরকম মাগরিবের নামাজ পড়িয়েছেন ঈশান নামাজ পড়িয়েছেন রাত্রে যে ঘুমিয়েছেন গমের থেকে উঠে বারোটা দিকে কাশি হচ্ছে ডাক্তারকে ফোন করেছেন আসবে কাশি কাশি তো না হার্ট অ্যাটাক করছে আর কে যাই হোক ডাক্তার আসার আগেই মারা গেছিল এখন আমার ডাক্তারের শাস্ত্রে বলি যে হার্ট এটাক এক মরে না দুই বেড়ে থার্ট একাটা হলে আর এই তো হলো জীবনের গল্প যা আমরা সুস্থ আছি অনেক সময় মরার চিন্তাও কল্পনায় আসে না সেরকম বয়স হয়নি আমরা যেকোনো সময় গত জমা যারা পড়েছেন এই জমায় সবাই আসতে পারছেন এরকম না আবার এই জুমা আমরা যারা আসছি আগামী জুমায় সবাই আসতে পারব এরকম না তে আল্লাহ তালা আমাদেরকে যে সুস্থ শরীরে জুমার দিনে সালাতুল জুমা আদায়ের জন্য সকাল সকাল আজানের আগে বা আজানের সাথে সাথে মসজিদে চলে আসার তৌফিক দিলেন আমরা আল্লাহ তালা দরবারের শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আমরা জীবনটা কর্মবয় কর্ম করতেই হয় যারা কর্ম করে না তারা দুনিয়ায় কিছুতেই ভালো করে না কর্মের ভিতরে কিছু কর্ম আমরা করি আল্লাহ তালার এবাদত হিসেবে আল্লাহ খুশি হবেন সে আশাই যেমন আমরা সকাল সকাল মসজিদে চলে এসেছি আল্লাহ খুশি হবে আসায় এই কাজগুলো আমরা করি আপনারা বিশেষ করে যারা সকাল সকাল আজকে মসজিদে চলে এসেছেন তারা সবাই সচেতন মুসলমান সচেতন দিনদার মুতাকি মুসলমান এরপরও আমাদের অনেক সময় জানার অভাবে মানার ঘাটতি হয়ে যায় জানার অভাব কয়েক রকম একটা হলো না জানা আর একটা হল ভুল জানা না জানার সে ভুল জানা আরো মারাত্মক ছোটবেলায় ছোট তো নই আমরা যখন নতুন নতুন হুজুর হলাম অর্থাৎ এই দাখেল পরীক্ষা দেবো মানে এসএসসি পরীক্ষা টিক্ষা দেবো আগে পরে তা আমরা সবসময় মানুষের নামাজ মসজিদে আনার ব্যাপারে খুব আগ্রহ আমি ব্যক্তিগত ভাবে ছেলেপেলে নামাজ শিখাতাম মুরব্বীদের নামাজ শিখাতাম নামাজের সরাফাতে হাত তাহে এগুলোই শেখাতাম যেগুলো ভিতরে ঢুকতাম না আমরা যারা মোটে শেখেনি তারা এক সপ্তাহে কিন্তু আমাদের গ্রামে একজন আল্লাহ জান্ন করেন মানুষ, তাকে সুরাফাতে মুখস্থ করেছেন সেটা অদ্ভুত ফাতেহা আমরা কয়েক মাস ধরেও কিছুই করতে পারলাম না উনি এই ছোটবেলায় যা মুখস্ত করেছেন কোনটাই ঠিক না কিন্তু এই ঠিকটা যে উল্টে ঠিক করব এটা আল্লাহ করেছেন করেছে জন্য না শেখাটা ভুল আপনি কিন্তু ভুল মুখস্থ করে আছেন একবার অভ্যাস হয়ে গেছে জীবে অভ্যস্ত হয়ে গেছে এটাকে সংশোধন করা বেশ কঠিন তাহলে আমরা আলহামদুলিল্লাহ আপনারা দিনদার দিন প্রিয় মানুষ আপনারা আল্লাহকে খুশি করতে অনেক কাজ করেন আমরা সাধারণত ভুল করি দুটো কারণে একটা হলো না জানা আর একটা ভুল জানা না জানার কারণে অনেক ভুল আমরা করি কিছু কিছু বিষয় আছে যেটা খুবই সহজ না জানার কারণে অনেক মানে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মিস হয় এগুলো পালন করতে আল্লাহ থেকে নিতে রহমত নিতে আমাদের কোনো কষ্ট হতো না কিন্তু আমরা জানি না যেমন হাজির শরীফে আসছে রসল্লা সাল্লা বলছেন যদি কবু সকাল বেলায় বাড়ি থেকে বেরোনোর সময় একেবারে বাড়ি থেকে বেরোনোর মুহূর্তে বলে বিসমিল্লাহি ও তাক্কাল তো আল্লাহ আল্লাহ এই তিনটে বাক্য কিন্তু আমরা সবাই জানি বিসমিল্লা তাক্কাল তো আল্লাহ আল্লাহ তিনটে বাক্য জানে না এমন কোন মুসলমান নেই রসম আসাম বলছেন যদি কেউ দরজা থেকে বাড়ি থেকে বেরোনোর সময় এই তিনটে বাক্য বলে আল্লাহ পক্ষ থেকে বলা হয় তোমার দায়িত্ব নেওয়া হলো তোমার সমস্যা সমাধান করা হলো শয়তানরা বলে যে আজ সারাদিন আমরা আর এর ক্ষতি করতে পারবো না তাহলে এই তিনটা বাক্য আমরা বাড়ি থেকে বেরোনোর সময় বজরের নামাজে বেরোনোর সময় অথবা যে মানে যখন আমরা প্রথম বাড়ি থেকে বেরোয় ইচ্ছা করলে বলতে পারি বলতে আমাদের অজু লাগে না গোসল লাগে না পরিশ্রম লাগে না কিন্তু এটা বলার মাধ্যমে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমরা এটা প্রোটেকশন লাভ করি কিন্তু আমরা অনেকে এটা বলি না কারণ আমাদের জানা নেই সোহে মুসলিম অন্যান্য কেতাবের শহীদ হাদিসে আসছে রসলাম বলছেন যদি আব্দহ ও রসুল এই কথাগুলো জানি না এমন আমরা কেউ নেই আছি নাকি সবাই জানি তবে আমলটা হয়তো অনেকেই না না করার কারণ অধিকাংশ ক্ষেত্রে না জানা রাসল আসালাম আসসালাম বলছেন যদি কেউ অজু করার পরে সুন্দর করে অজু শেষ করে এই কথাগুলো বলে আল্লাহ তালা তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেন অনেক বড় নেয়া আমরা অনেকেই এটা করি না পালন করি না আমাদের আগ্রহের অভাব নেই আমরা এসে অনেক কঠিন আমল করি কিন্তু না জানার কারণে বলছেন আমরা আমাদের সমাজে বরকতের আশা আমরা সবাই করি বাড়িতে বরকত বাড়ি বন্ধ করা বাড়িতে তাবিজ দেওয়া আমরা করি এগুলো আমরা আমরা জানি আল্লাহর কালামে বরকত হয় এগুলো সবই ভালো জিনিস তবে ভালোর ভিতরে কিছু মানে ক্যাটাগরি আছে কিছু ভালো আপনাদের জন্য কম ভালো আমাদের জন্য বেশি ভালো যেমন আপনি একটা তাবিজ নিয়ে গেলেন আমাকে কিছু টাকা দিয়ে গেলেন বাড়িতে নিয়ে টাঙিয়ে দিলেন আসলে আল্লাহর কালাম কাজ করে স্পিরিচুয়ালি আপনি নিজে যখন এটা পড়েন তখন আপনার আত্মার ভিতরে যে শক্তি তৈরি হয় এটা যে কাজ করে আমি পড়ে লিখে দিলে ওই কাজ করে না এজন্য আল্লাহ রসুল সাল্লা আমাদের নিরাপত্তার জন্য অনেক কিছুই বলেছেন আমরা ইচ্ছা করলে করতে পারি আমাদের লাভই হয় আপনারা এখানে যারা আছেন আমার ধারণা সবাই দিনদার ভালো মুসলমান জামাতে আদায় করেন। তারপর আমরা অনেক সময় না জানার কারণে গুরুত্বগত তারতম্য বুঝি না যেমন টুবি মাথায় দিয়ে একটা সুন্নদ জামাতে নামাজ পড়াও একটা সুন্নত আমরা বুঝি কিন্তু দুই সুন্নত আকাশ পাতালের পার্থক্য জামাতে নামাজ না পড়লে রসুল বাড়িঘর পোড়াতে চেয়েছেন নিশ্চিত মুনাফেক বলে হুকুম দিয়েছেন নামাজের আগে পরে সুন্নত নামাজ বলেন, এই রকম গুরুত্বর দিক থেকে এই পর্যায়ের না কিন্তু আমরা অনেক মুসলমান জবরের আগের শূন্যত পরের শূন্যত ছাড়ব না কিন্তু জামাতের সুন্নত ছাড়াটা আমার কাছে সহজ কিন্তু যখন আমরা ফজর এবং হাদি বিশেষ করে ফজর। অন্য কোন সুন্নত এমন কি অনেক এবাদত আমরা যেটাকে ওয়াজে মনে করি সেগুলোকেও এত গুরুত্ব দেননি রসল আসসাল্লাম বলছেন যদি কেউ ফজরের নামাজ জামাতে আদায় করে ওই দিন পুরো দিন ওই ব্যক্তি আল্লা জিম্মাদারিতে চলে যায় যদি কোন মানুষ ওই দিনে ওই মানুষটার ক্ষতি করে তাহলে আল্লাহ নিজে ওই ক্ষতি যে করে তার থেকে নেবে। আমরা নিজেদের প্রটেকশনের জন্য তাবিজ পড়ি দোয়া কালাম পানি পড়া অনেক কিছু করি কিন্তু সকাল বেলায় ফজরের নামাজ জামাতে পড়ার ব্যাপারে আমাদের অনেকেরই অবহেলা হয় বিশেষ করে আধুনিক জীবনযাত্রা আমরা ঘুমাই বারোটাই আমার এক পরিচিত ভাই বন্ধু বলছে চীনাদের ধর্ম নেই এটা ঠিক আছে ওদের ধর্ম জানে না কিন্তু ওরা কর্মমুখী সবচেয়ে মজা হলো বিলাসিতা এরকম পাওয়া যায় না ভদরের আগে সব উঠবে আটটা নয়টা বাজলে সব ঘুম জেগে থাকবে না এই আমাদের যে ব্যাপারটা একটা জেগে থাকা আমরা ওই এসব কিছু না কর্মমুখী রাসল সাল্লাহাম আমাদের শেখালেন সকাল সকাল উঠো ফজরের আগে উঠো দু নামাজ পড়ো আর কিছু না পড়ো ফজরের নামাজ পড়ো কারণ যদি কেউ ফজরের নামাজ আদায় করে তাহলে দুটো বলছেন একটা হলো ঐদিন সে আল্লাহ তাল হেফাজত থাকবে আর আরেকটা হল পূর্ববর্তী রাত যদি কেউ ঈশা এবং ফজর জামাতে আদায় করে তাহলে পূর্ববর্তী রাত পুরো রাত আজ পড়ার স্বভাব তার আমল নামে লেখা হয়ে যাবে গুরুত্বপূর্ণ না জানার কারণে আমরা না জানি জানি না অথবা ভুল জানি রকম আমাদের কর্মজীবনের মূল ভিত্তি নেকামল, নেকামলের মূল ভিত্তি নামাজ নামাজের ভিত্তি অজু অজু গোসল সম্পর্কে অনেক মশলায় আমরা জানি না অথবা ভুল জানি ভুল জানা বলতে আপনাদের মজার কথা বলি একজন ফোন করছে যে গোসল ফরজ আছে গোসল করলাম না নামাজের দরকার নেই পাঁচ ঘন্টা পরে গোসল করলাম মাটি নাকি অভিশাপ দেয় একটা কথা একজন মোমেন কখনোই নাপাক হয় না মানে তার দেহ নাপাক হয়ে যায় না তার ঘাম নাপাক হয়ে যায় না তার গোসল করতে হয় নামাজের জন্য কোরআন তেলাওয়াতের জন্য এছাড়া যদি নামাজের রক্ত না আসে কোরআন তেলাওয়াতের প্রয়োজন না হয় সে গোসল ছাড়া তসবির তাহলিল জিকির খাওয়া দাওয়া দৌড় ঝাঁপ সবই করতে পারে এতে কোনো গোনা হয় না রসল্লা অনেক হাদিসে ব্যাপারে আছে কিন্তু আমরা ভুল জানি আমরা আমাদের দেশে এখনো এখন কমে গেছে আগে এক ধরনের কুসংস্কার ছিল এখন আর এক ধরনের কুসংস্কার আসছে আগের কুসংস্কার ছিল হিন্দুয়ানী সের কি সকাল বেলায় ঘর লেপবে সকাল বেলায় মহিলারা যে পুকুরে যে গোসল টোসল করে আসবে নামাজ পড়ুক না পড়ুক এখন আবার এইগুলো আর সমস্যা নেই এখন এর চেয়েও খারাপ কুসংস্কার ঢুকেছে এগুলো না জানা বা ভুল জানার মাধ্যমে এই জাতীয় কিছু বিষয় বর্তমানে আগে ছিল আগে ছিল এক ধরনের অমুকটা করোনা লক্ষ্মী চলে যাবে অমুকটা করোনা বরকত হবে না অনেকগুলো মিথ্যা ছিল ভুল ছিল আর যেগুলো করলে বরকত হয় সেগুলো আবার জানা ছিল না বর্তমানে আবার নতুন নতুন কুসংস্কার অথবা সুসংস্কার আমাদের ভিতরে ঢুকেছে যেমন বছরের প্রথম দিনে পহেলা বৈশাখ সুন্দর শাড়ি পরলে সারা বছরেই আমাদের ভালোই চলবে রকম একটা কুসংস্কার অথবা সুসংস্কার সভ্য অসভ্যতা আমাদের সামনেই আসছে সেটা হল বসন্ত বসন্ত বরং অথবা ভ্যালেন্টাইন্স ডে আমরা অংশে বুঝি না যে দুটো একই জিনিস ভ্যালেন্টাইন্স ডে আসলে নামাজ কালাম লোকেরা ভালোবাসা দিবসের উপহার দেয় ভালোবাসা দিবসে তারা শুভেচ্ছা বিনিময় করেন ভালোবাসা দিবসে দোকান সাজান ভালোবাসা দিবসের দেন এরকম নামাজই মুসলমানের অভাব নেই এটাও আমাদের দিন সম্পর্কে অজ্ঞতা মূর্খতা বা ভুল জানার কারণে প্রথম কথা হলো ভালোবাসা দিবস কথাটা একটা প্রতারণা ভালোবাসা দিবস এটার ইংরেজি লাভ ডে আর বিশ্ব ভালোবাসা দিবস আমাদের দেশে সবই তো বিশ্ব বিশ্ব ভালোবাসা দিবস মানে ওয়ার্ল্ড লাভ ডে অথবা ইন্টারন্যাশনাল লাভ ডে আমরা যারা বুড়ো আমরা তো ডিজিটাল না তরুণরা ডিজিটাল দেখো তো ইন্টারনেটে উইকিপিডিয়াতে ওয়ার্ল্ড লাভ ডে বলে কোন স্বীকৃত পরিভাষা আছে কিনা নেই ওয়ার্ল্ড লাভ ডে ইন্টারন্যাশনাল লাভ ডে বলে কোন জিনিস স্বীকৃত কোন পরিভাষা নেই এটা একান্তই বাংলাদেশের কিছু মানুষ এই নামটা বানিয়েছেন ভালোবাসা দিবস বলে উদ্দেশ্য ভালো না পরিণতি খারাপ এই দিনটার সঠিক নাম যেটা সবাই আমরা জানি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সাধু বাবা ভ্যালেন্টাইনের পরশ স্বভাবত এটা একটা নির্দিষ্ট ধর্মের ধর্মীয় দিবস এটা কোন দিবস নয় পহেলা বৈশাখের মতো কোনটা দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা ঈদুল ফিতর ঈদুল আজহা এই ধরনেরই হিন্দু মুসলমানদের যেমন বিভিন্ন দিবস আছে ওই ধরণেই খ্রিস্ট ধর্মের একটা ধর্মীয় দিবস বড় কষ্ট লাগে আমরা মুসলমানেরা বর্তমানে নামাজ রোজা হজ ধর্মটাকে অমান্য করছি না ধর্মকে অবমূল্যায়ন করে আমি হারা হয়ে যাচ্ছি অবমূল্যায়নটা কিভাবে অনেক সময় বুঝতে পারি না আমরা ধর্ম ব্যক্তিগত ব্যাপার কোনো সন্দেহ নেই আমার ব্যাপার কিন্তু আপনার বিশ্বাসটা কতটা গভীর আমাদের প্রত্যেকেরই বিভিন্ন ধর্ম থাকে আমাদের রাজনৈতিক ধর্ম আছে আমাদের ধর্মীয় ধর্ম আছে আমাদের ভাষা কেন্দ্রিক বর্তমানে আমরা এক ধরনের রাজনৈতিক সাম্প্রদায়িকতা তৈরি করছি এক দল আর দলের সাথে আগে ছিল না এরকম রাজনীতি একটা পাওয়ার গেম রাজনীতিতে দেশের মানুষ প্রতিযোগিতা করে দেশের সেবার চেষ্টা করে এই পাওয়ার গেমটাকে আমরা এখন কমোনালিটি কমোনালিজম একটা সাম্প্রদায়িকতা নিয়ে ফেলেছি এক দল আরেক দেখতে পারব না গ্রামে গঞ্জে হানা হানি একটা অদ্ভুত গেছে যেটা দুনিয়ার একটা জাগতিক বিষয় এটাকেও আমাদের বিশ্বাস এমন হয়েছে এক রাজনৈতিক দলের মানুষ বিয়ে আর যাবে না। মতো ধর্মটা আমাদের কাছে এত হালকা হয়ে গিয়েছে যে এক ধর্মের পূজারই আর ধর্মের পূজায় শরিক হয়ে যাবে এরপর আমরা মনে করছি যে আমরা হয়তো ধার্মিক রয়ে গেছে। একজন ধর্মিক অন্য ধর্মের অবশ্যই শ্রদ্ধা করবেন তার ধর্ম পালনের সুযোগ দিবেন। কিন্তু তিনি তার ধর্মের অনুষ্ঠানে যোগ দেবেন না যদি দেন তাহলে বুঝতে পারেন নিজ ধর্মের প্রতি বিশ্বাস নেই কারণ প্রত্যেক ধর্মই বলে অন্য ধর্মের ওই কাজটা খারাপ হিন্দু ধর্ম বলছে যে গরু জবাই করা খারাপ গরুর গোস্ত খাওয়া খারাপ কাজেই হিন্দু ধর্মের প্রতি তিনি শ্রদ্ধাশীল তিনি আপনার কুরবানির ঈদে শুভেচ্ছা বাধা দেবেন না তিনি কিন্তু তিনি এতে শরিক হতে আসবেন এটা হবে না হয় না ঘটে না যদি তার ভিতরে ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ থাকে ঠিক তেমনি একজন মুসলমান অন্য ধর্মের অনুষ্ঠানের স্বীকৃতি দেবে যে আপনাদের ধর্ম আপনারা পালন করবেন কিন্তু ওই ধর্মের অনুষ্ঠান পালন করতে পারেন না করলে আর তিনি মুসলমান থাকেন না কারণ তার ধর্ম বলছে যে ওটা ঠিক একটা দিবস। শিখ দিবসের দুটো সমস্যা একটা হলো এটা ভিন্ন ধর্মের একটা ধর্মীয় অনুষ্ঠান দিবস আর একটা ওই ভিন্ন ধর্ম যে উপলক্ষে এটা করেছে এটা ইসলামের সবচেয়ে নিন্দিত ব্যাপার ওই খ্রিস্ট ধর্মও নিন্দিত ব্যাপার কেন করেছে আমি একটু পরে বলবো। তাহলে আমরা মাঝে মাঝে বলি সরস্বতী পূজার দিবসটাকে যদি কেউ বিশ্ব শিক্ষা দিবস নাম দিয়ে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার ভিতরে এই দিবস উদযাপনের ব্যবস্থা করে অথবা কোরবানীর ঈদের দিনটাকে বিশ্ব খাদ্য উৎসব দিবস নাম দিয়ে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে এই দিবসে গরু গোষ্ঠ খাওয়ানোর উৎসব করে এটা যেমন একটা অমারোজনীয় কাজ ঠিক ডে এই ধর্মীয় দিবসটাকে বিশ্ব ভালোবাসা দিবস নাম দিয়ে অন্য ধর্মের মানুষদেরকে কৌশলে এই দিবস পালন করানোর ব্যবস্থা করাটাও একই রকম অমারোজনীয় কাজ অনেক মানুষ না বুঝে এটা করে ফেলছে কিন্তু যারা এই অনুবাদটা করে এই প্রচারণটা করে এই ব্যবস্থা করেছেন আমরা তাদের কাজের নিন্দা করি তাদের এই কর্মটাকে ঘৃণা করি দ্বিতীয় বিষয় হল যে আমরা এই দিবস পালন করলে কি হয় মুসলমান তো নামাজ কালাম পড়ছি একটু যীশুখ্রিস্টের মূর্তিতে চিন্তা করলে কি হার একটু সালাম করলাম একটু তো সরস্বতী পূজায় শিক্ষার জন্যই তো আমরা সরস্বতী পূজার অনুষ্ঠানে একটু আনন্দ করে আসলাম একজন মুসলমান অন্য ধর্মের অনুষ্ঠান তার ধর্মের স্বীকৃতি দেবেন কিন্তু অংশ নেবেন না অংশ নেওয়াটা ইসলামের পরিবেশায় কফুর আল্লাহ কোরআন করতে পারছি না দরকার নেই আমরা আশা করি সবাই বুঝি কাজেই আপনি যদি সৌরের গোস্ত খান মদ খান ব্যবচার করেন তাহলে যেমন মহা হারাম কাজ মতো একটা ভিন্ন ধর্মীয় দিবসকে পালন করা এর চেয়ে বড় একটা হারাম কাজ এখানে ইমানের প্রশ্ন ওগুলো তো হারাম আপনি জানেন এগুলো গোনা করলে করতে পারেন। আর এখানে বিশ্বাসের প্রশ্ন এটা অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠান আপনি তার ধর্মকে স্বীকৃতি দিচ্ছেন তার শির কে স্বীকৃতি দিচ্ছেন তার অশালীনতা অশালীনতাকে আপনি উৎসব হিসেবে মেনে নিচ্ছেন করব আমরা আমাদের উজ্জীবিত করি ভালোবাসা দিবস নামের এই দিবসটা কোন দিবস নয় এই দিবসে কাউকে কি নিজের স্ত্রীকে শুভেচ্ছা জানানো তাদের ধর্মের অনুষ্ঠানে ধর্মীয় দিবসে অংশগ্রহণ করা আমরা অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি না যদি কেউ মনে করেন না আমি ইসলাম ধর্ম মানি খ্রিস্টান ধর্ম খানিকটা মানি অল্প মানি ইসলাম বেশি মানি এটা তার ব্যাপার আমরা মনে করি যে ধর্মের ক্ষেত্রে এরকম হয় না ধর্ম একটা ধর্মে মানতে হয় অন্য ধর্মে শ্রদ্ধা করা যায় তাদের ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা যায় তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হারাম ইসলামে কিন্তু অন্য ধর্মের অনুষ্ঠানে আমরা যোগ দিতে পারি না এটা তো গেল সেন্ট ভ্যালেন্টাইনদের উদযাপন করা আমাদের জন্য কি আমি আশা করব আমরা অল্প মানুষ যারা মসজিদে বসে কথাগুলো শুনছি ইমানের দায়িত্বে আমার নামাজ রোজা অন্যান্য বিষয় যেমন ইমানের অংশ ইমানের দাবি ঠিক তেমনি এই ভিন্ন ধর্মীয় দিবসটা ধর্মের ভিতরে ঢুকিয়ে দেওয়ার যে অপচেষ্টা এটার ব্যাপারে সচেতন থাকা মানুষদেরকে আদবের সাথে বলা এটা আমাদের দায়িত্ব এরপরে আরেকটা জরুরি বিষয় এখানে আছে সেটা হল সেন্ট ভ্যালেন্টাইন্স দিবসটা কি আশ্রয় বা কোথা থেকে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ আপনারা জানেন কিনা আমাদের বাংলা মাসগুলো ইংরেজি মাসের তেরো চোদ্দোর থেকেই হয় আমাদের পহেলা বৈশাখ ১৪ এপ্রিল তাহলে পহেলা চোত চোদ্দ মার্চ তাহলে ১৪ ফেব্রুয়ারি কি পয়লা ফাল্গুন তাহলে আপনার বুঝতে পারছেন যেখানে এখানে আরেকটা বিষয় আছে সেটা হলো বসন্ত উত্তর গোলার্ধে বসন্ত আসে এই সময় ফেব্রুয়ারির মাঝামাঝি ফাল্গুনের শুরুতে বসন্ত আসে প্রাচীন যুগ থেকে মানুষেরা প্রকৃতি পূজা করত। যখন মানুষ মূর্খ ছিল প্রকৃতিকেই দেবতা মনে করত আপনাদের অনেকবার উদাহরণ দিচ্ছি আমাদের দেশেও ছিল। যখন বৃষ্টি না হতো তখন কাদা খেড় করত মানুষেরা কাদা মেখে পানি ঢেলে এটা হলো প্রকৃতি পূজার একটা অংশ মানুষ মনে করতো যে আমরা যখন এরকম কাদা খেলবো প্রকৃতিও আমাদেরকে ভিজিয়ে কাদা করে দেবে তে আমরা বর্তমানে বিজ্ঞান মনস্কতার অনেক কথা বলছি যদিও আমাদের দেশে বিজ্ঞান খুবই খারাপ অবস্থায় আছে আমাদের দেশের কলেজগুলোতে যে দেখবেন বিজ্ঞান বিভাগগুলো ল্যাবরেটরি বিজ্ঞান গবেষণা খুব একটা ভালো অবস্থায় নেই তারপর আমরা বিজ্ঞান মনস্কতার কথা বলি বিজ্ঞান মনস্ক মানে বিজ্ঞান শিখবা তুমি আর্টসে দর্শনে পলিটিক্যাল সায়েন্সে অথবা ইসলামের ইতিহাসে অথবা বাংলায় পড়বা তবে বিজ্ঞানের নামে শয়তানি কথাগুলো বলবা নাস্তিকতার কথা বলবা কারণ আপনারা দেখবেন আপনার যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যান সেখানে কোনো নাস্তিকতা হবে না সব দাড়ি নামাজ রোজা ভরা যারা বিজ্ঞান পড়ে তারা বিজ্ঞান পড়েই তারা বিজ্ঞান মনস্ক না তারা বিজ্ঞানী বিশ্বের যারা বড় বড় বিজ্ঞানী তারা হয়তো ধর্ম পালন করেন না ধর্ম না নাস্তিক না অধিকাংশই আর ধর্মের বিরুদ্ধে বলা অশালীন কথা বলা এটা তো কল্পনাই করা যায় না বিজ্ঞান মনস্কতার নামে ধর্মবিরোধিতা যারা করেন এদেরকে দেখবেন নাইনটি নাইন পয়েন্ট বিজ্ঞানও বোঝে না ধর্ম বোঝে না পরে কি পলিটিক্যাল সায়েন্সের অথবা বাংলার অথবা এই ধরনের কোনো বিষয়ে পড়া অধিকাংশ ক্ষেত্রে তারা বিজ্ঞান মনস্কতার নামে বিজ্ঞানের দোহাই দিয়ে নাস্তিকতার কথা বলেন তো ভালো কথা বিজ্ঞান মনস্কতার নামে আমরা অনেক সময় নামাজের বিরুদ্ধে বলি পর্দার বিরুদ্ধে বলি কিন্তু এই বিজ্ঞান নামে আমরা যে মানুষ হচ্ছে এটা কিন্তু বুঝতে পারছি না মানুষ যখন একেবারেই প্রিমিটিভ ছিল তখন তারা প্রকৃতি পূজা করত চোদ্দই ফেব্রুয়ারি বারো তেরো চোদ্দ পনেরো ফেব্রুয়ারি ফাল্গুনে উত্তর গোলার্ধে বিশেষ করে ইউরোপে এবং আমাদের ভারতীয় উপমহাদেশেও বসন্ত বরণ হতো বসন্তের আগমন নতুন ফুল ফুটবে নতুন যৌবন আসবে তাহলে আমরা যদি বসন্তের শুরুতে গান বাজনা ফুর্তি যৌবনের কাজ করি তাহলে আমাদের যৌবন এবং ফুর্তি নিটুট থাকবে প্রকৃতি আমাদের এটা দিয়ে দেবে এই ধরনের একটা চেতনায় প্যাগান যুগে প্রিমিটিভ যুগে প্রাচীন যুগের অসভ্য মানুষেরা প্রকৃতি পূজা করত এরকম ইউরোপ একটা ছিলিস লোপারকালিয়া উৎসব ভারতে বসন্ত বরণ খ্রিস্ট ধর্ম দুটো দিক আছে একদিকে খ্রিস্ট ধর্মকে ঈসা আলী ইসলামের নামে বলা হয় তবে ঈসা আলি সাল্লাম যা বলেছেন খ্রিস্ট ধর্মে তার কিছুই নেই ঈসা আলাইসাল্লাম বলেছেন নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে বিশ্বাস ঠিক থাকতে হবে আল্লাহ ছাড়া কারো টাকা যাবে না সৎ থাকতে হবে পালন করতে হবে ইত্যাদি অনেক কিছুই আছে এমনকি উনি বলেছেন সংসার ছেড়ে দিতে হবে বাপমা ছেড়ে দিতে হবে টাকা পয়সা থাকলে দান করে দিতে হবে কোনো মেয়ে মানুষের তাকালে তোখ তুলে নিতে হবে অনেক কিছুই বলেছেন সাধু পল নামে এক ভদ্রলোক ঈসা আলি সালামের পরে তিনি আসলেন এসে বললেন না এগুলো কিছুই লাগবে না তুমি বিশ্বাস করো তোমাদের বিশ্বাস ঠিক থাকে তাহলে ঠিক করতে পারলেন না এই বিশ্বাসের নামে যারা তরুণ প্রজন্ম আস উইকিপিডিয়া সহজ সবচেয়ে অথবা এনকারটা এটাও সহজ দেখবে ইনকুইজিশন করে দেখবে বিশ্বাস কর্ম না বিশ্বাস ঠিক আছে কিনা এই জন্য খ্রিস্টান ধর্মে বিগত দুই বছরে প্রায় দুই কোটি মানুষকে খুন করা হয়েছে আগুনে পোড়ানো হয়েছে আগুনে খ্রিস্ট ধর্মের স্বাস্থ্য হলে আগুনে পোড়াতে হবে একে বলে ইনকুইজিশন আগুনে পোড়ানো হয়েছে কেন জিজ্ঞেস করা হয়েছে তুমি মানো যিশু মানি কি মানো তিনের এক মানি তিনের এক কেমন এরকম যদি কোন এক জায়গায় একটু ভুল হয়েছে এরকম অনেক ঘটনা আছে একবার বলছিলাম আপনাদেরকে মনে আছে কিনা আমাদের তরুণেরা জানে ফ্রান্সের একজন কিশোরী মেয়ে ইংল্যান্ডের সাথে ফ্রান্সের যখন যুদ্ধ হয় তখন ফ্রেঞ্চ বাহিনীর নেতৃত্ব দিছিল মেয়েটার নাম কি হ্যাঁ মনে আছে কারো হ্যাঁ জোয়ান অব আর্ক মার্শাল জোয়ান অব আর্ক ফ্রেঞ্চ আলারে হেরে যাচ্ছিল ওই মেয়েটা নেতৃত্ব দিয়ে ফ্রেঞ্চদের অনেকটা বিজয় নিয়ে আসে এক পর্যায়ে ব্রিটিশ বাহিনী কাজ ধরা পড়ে জেলে দেওয়া হয় জেলে মেয়েটা পুরুষের পোশাক পরে প্যান্ট পরে এজন্য জেল থেকে যখন খবর গেল পা তার বিচার করলেন বিচার করে তুমি কেন প্যান্ট পরেছ কি করব আমরা যদি মেয়ে পোশাক পরে থাকি তা আমাদের উপরে নির্যাতন হয় প্যান্ট পরলে সহজে জেলাররা পুলিশটা আমাদের উপর জুলুম করতে হয় আমরা মেয়ে মানুষ অনেক কিছু বললো মেয়েটা কিন্তু না তুমি লঙ্ঘন করেছো বাইবেলের নির্দেশ লঙ্ঘন করেছ কাজেই তোমার নষ্ট হয়ে গেছে তোমার হবে। হবে। সেটা কি আগুনে পুড়িয়ে মারা তাকে গাছের সাথে বেঁধে নিচেই আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো ওড়ানোর পরে সেই ছাইগুলো আবার পুড়িয়ে ফেলা হলো এটার নাম ইনকুইজিশন তো বিশ্বাসটা কি এটা এত দুর্ব হয়ে যায় যে বিশ্বাসের নামে তারা প্রায় দুই কোটি মানুষ হত্যা করেছে একটা ঠান্ডা মাথায় এর একটা বড় অংশ আগুনে পুড়িয়ে মেরেছেন পাশাপাশি তারা কর্মকে সহজ করার চেষ্টা করেছেন যাতে বেশি মানুষ খ্রিস্টান হয় এই যুগে যুগে যে দেশে গেছেন সেই দেশে বিষয়গুলোকে তারা ধর্মের ভিতরে ঢুকানোর চেষ্টা করেছেন যেমন আপনারা জানেন বড়দিন পঁচিশে ডিসেম্বর খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন বলা হয় কেন বলা হয় এটা যীশু জন্মদিন হিসেবে বলা হয় অথচ খ্রিস্টান সকল গবেষক শতভাগ একমত যে পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন না আপনাদের বলেছি খ্রিস্টানদের যিনি পোপ ছিলেন এই ফ্রান্সিসের আগে যিনি পদত্যাগ করেছেন পোপরা সাধারণত পদত্যাগ করে না পোপ ভেনিডিক সিক্সটিন্থ একটা বই আছে সেখানেও তিনি একই ধরনের বসন্ত বরণের মতই পঁচিশে ডিসেম্বর উত্তর গোলার্ধের শীতের শেষে গরমের শুরু দিন ছোট হতে হতে হতে হতে এইবার থামল বড় হবে এজন্য শীত সংক্রান্তি পালন করত প্রাচীন যুগ থেকে রোমান প্যাগানেরা গ্রীক প্যাগানেরা গ্রীক মুশিকরা প্রোমানরা ইউরোপে শীত শেষ হলো এই দিন বড় হবে শীত সংক্রান্ত খ্রিস্টান পাতিরা দেখলেন আমরা যদি এই দিনটাকে একটু আমাদের ধর্মীয় রূপ দিয়ে দিই তাহলে ওরা সহজেই আমাদের সাথে মিশে যেতে পারবে তারা বললেন এই দিনটাই আমাদের বড়দিন যীশু খ্রিস্ট জন্মদিন ওরা তো আগের থেকে এটা করত বা সহজ হয়ে গেল এটা আমি বলছি না আপনারা যে কোনো ইন্টারনেটে করলে এটা পাবেন করলে পাবেন। ঠিক তেমনি বসন্তের শুরুতে প্রাচীন প্যাগান যুগে ছিল বাদিয়া দেখলেন এটাকে যদি একটা ধর্মীয় রূপ দিয়ে আমরা করে দিই তাহলে ওরা ধর্মটা সহজ হয় সহজে ওরা আমাদের ধর্মে এসে যাবে এই জন্য সেন্ট ভ্যালেন্টাইন ডে নাম কিন্তু সেই ভ্যালেন্টাইন ব্যাটা এটা আপনারা এই কোন এটা এইটা ইন্টারনেটেডিয়া ঠিক নেই দিবসটাকে খ্রিস্টানাইজড করা কিভাবে লোপার ক্যালিয়ার এই প্যাগান উৎসব প্রকৃতি পূজার উৎসব যেটা মূলত একটা একদিকে কুসংস্কার প্রকৃতিকে পূজা করলে আজকে বসন্তের শুরুতে উৎসব করলে আমার বসন্ত কন্টিনিউ করবে বৈশাখের শুরুতে এসো বৈশাখ বললে দেবে আমার ডাক শুনতে পারবে বৈশাখ সত্যই আমার জীবনের সব ময়লা ধুয়ে নিয়ে যেতে পারবে এটা কোনো পাগল ছাড়া বিশ্বাস করে আগের জামানার লোকেরা করতো এই ধরনের বিশ্বাস তারা প্রকৃতিকেই বিশ্বের প্রভাব বিস্তার করতে পারে বলে যেমন এখনো আমাদের দেশে অমগ্রহ শনি গ্রহ মঙ্গল গ্রহ শুক্র গ্রহ গ্রহের জাতক হলে মানুষের উপরে প্রভাব বিস্তার করতে পারে এই ধরনের কুফরি কুসংস্কার এখনো মুসলমানদের ভিতরে দেখা যায়। বিশেষ করে ফেরিঘাটে যখন অষ্টদাতুর মাদলী কিনতে মুসলমানদের দেখি তখন মনে হয় না এখনো মুসলমানরা আগের মতো হিন্দু বিশ্বাসে আছে যেটা বলছিলাম তাহলে এই যে প্যাগান উৎসব এটাকে তারা ক্রিশ্চানাইজ করলেন এরপরে এটাকে এখন আমরা করে সকল মানুষের ভিতরে চালাচ্ছি এটা আর একটা অপরাধ তৃতীয় বিষয়গুলো এই দিনে আমরা কি ভালোবাসাকে প্রমোট করি কোন ভালোবাসা ভালোবাসা তো অনেক রকমের আছে মা কে ভালোবাসা বাবাকে ভালোবাসা ছেলে মেয়েকে ভালোবাসা দেশকে ভালোবাসা দরিদ্রদেরকে ভালোবাসা আল্লাহ কে ভালোবাসা তারা সুরকে অনেক রকমের ভালোবাসা আছে সবই ভালোবাসা কিন্তু এই লুপারকেলিয়া উৎসবে উৎসবে বসন্ত বরণ দিবসে শুধুমাত্র নারী পুরুষের জৈবিক ভালোবাসাকে প্রমোট করা হয় আর এটা ইসলামের দৃষ্টিতে শুধু সকল ধর্মের দৃষ্টিতে মহাপাপ ইসলামের দৃষ্টিতে পাপ ওই বিষয় ওই কর্ম ওই বিশ্বাস যা মানুষের ব্যক্তি সমাজের অথবা মহাবিশ্বের ক্ষতি করে এর বাইরে যে ইসলামে একটা বিষয় পাপ গণ্য করা হয়েছে আমার কোনো ক্ষতি না মানুষের ক্ষতি না আল্লাহ এমনি এমনি পাপ বলেছে অথবা ইসলামে একটা ইবাদত দিয়েছে আমারও লাভ নেই সমাজেরও লাভ নেই শুধু হুজুরদের লাভের জন্য আল্লাহ দিয়েছেন বের করে একটা হুজুরদের কোন লাভ বলে কোন বিলাম মদ পাপ কারণ আপনার ক্ষতি করে আপনার ব্যক্তি ক্ষতি করে পরিবারের ক্ষতি করে জুয়া পাপ মদ পাপ এগুলো আমরা বুঝি যে এটার ক্ষতি আছে অশীলতা পাপ কেন বর্তমানে তরুণদের কাছে মনে হতে পারে নাস্তিকরা প্রচার করছে করলে সমস্যাটা কি অশ্লীলতা কারণ মানুষের মানব সভ্যতার ব্যক্তি মানুষের সমাজের বেশি ক্ষতি করে কেন মানুষ যখন মতকে কামরা জানি একজন লোক ট্রেন লাইনের উপরে বসে আছে। বুদ্ধিমান মানুষ আপনি দেখছেন ট্রেন আসছে আপনি মানবাধিকার শিক্ষিত এখনো নেই অনেকেই তাকে টান দিয়ে নিয়ে আসবে কারণ সে নিজের ক্ষতি করছে আর কারণ করুক না করুক একজন মদ একজন হিরোইন খায় আমরা বলবো না আমরা আমাদের বাংলাদেশে মাদক বিরোধী সত্তা চলছে সারা বাংলাদেশে পুলিশ বিভাগ থেকে অনেক বিজ্ঞাপন দেখছি আমরা মাসা আল্লাহ তবে কোন বিজ্ঞামনে ধর্মের কথা নেই মদ খাবেন না ক্ষতি হবে কিন্তু যদি আমরা একটু প্রমোট করতাম মদ খেলে সকল ধর্ম মদ নিষেধ করে মদ খেলে আল্লাহর কাছে আটকা পড়বেন মদ খেলে গুণা হবে আমার তো মনে হয় এই যে ইসের বিরুদ্ধে যৌতুকের বিরুদ্ধে আমরা অ্যাড দিই যৌতুক নিবেন না মানব যৌতুক নিলে যৌতুক কমে না কিন্তু শতভাগ কাজ হয় যেমন আপনাদের বলছি গত জমায় আমরা লাইভ প্রোগ্রাম করছিলাম আমাদের আসন্নার ম্যাজনা আপনারা অনেকে ছিলেন একজন লাইভ প্রশ্ন করেছে যে স্যার এই যে পরীক্ষা এখন তো এসএসসি পরীক্ষা পরীক্ষার হলে যদি বন্ধুর কাছে কিছু শুনে নিষ হবে কোন দোষ নেই তবে নিচে দিবা নেই না এটুক তুমি শুনে লিখেছ বিষয় হলো ওর ভিতরে মান আছে আমরা বর্তমান বাংলাদেশে আলহামদুলিল্লাহ বর্তমান আমাদের শিক্ষামন্ত্রী খুবই ভালো মানুষ সব দিক থেকে আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক সমাপনী এইট সমাপনী বিশ্বে আর কোথাও বন্ধ সাইডে পরীক্ষা নেই আমাদের দেশে আমরা দিক থেকে ফাস্ট। এই যে সমাপনির মাধ্যমে একটা কাজ খুব ভালো হয়েছে আমাদের তরুণ কিশোর শিখে গেছে একেবারে শিশু মা পিছনতে নকলের জন্য দাঁড়িয়ে থাকে বাপ দাঁড়িয়ে থেকে থাকে নকল দেয় নকল যে একটা জাতীয় উন্নয়নে বড় অবদান রাখে এটা শিশুরা বুঝে ফেলেছে আমাদের ফাইভ সমাপনীতে অন্তত আর কোন উপকার না হোক শিশুরা নকল শিখে গেছে এখন যতই বলেন নকল খারাপ নকল খারাপ ছাড়বে না কিন্তু যদি বোঝান ইমান ওকে নকল থেকে বাধা এরকম আমরা পসে ট্যাক্স পাখি দেবো কিনা ইনকাম দেবো কিনা এইটা করবো কিনা ইমান যার আছে সে আমাদের শ্বশুর বলতেন যে আল্লাহর আইন মানে বাবা সে মানুষের আইনও মানে আর যে আল্লাহর আইন মানে না সে মানুষের আইন মানে না তা কা নেই যেটা বলছিলাম তাহলে আমরা অশ্লীলতা একজন লোক মদ কাচ্ছে একজন লোক মাদক আসক্ত সে তার নিজের ক্ষতি করে আর যে অশ্লীলতা এটা পুরো সমাজ জাতিকে ধ্বংস করে মনে করেন আল্লাহ আমাদের ভিতরে যে নারী পুরুষের প্রতি আকর্ষণ দিয়েছেন এটা বাদ ভাঙা মানুষ এই আকর্ষণ বিবাহ করে পরিবার গঠন করে মানুষ নতুন প্রজন্মের মানুষ জন্ম পায় এভাবেই মানুষ সভ্যতা টিকে আছে। বিশ্বের প্রতিটি প্রাণী প্রাণী হয়ে জন্মে মানুষ মানুষে জন্মে না মানুষকে জন্মের পরে পিতামাতার এবং শিক্ষা মূল্যবোধ দিয়ে মানুষ বানাতে হয় মানুষ যদি অশ্লীলতায় নেমে যায় যারা অশ্লীলতায় নামে তারা পরিবার গঠন করতে পারে না পরিবার গঠন করলো পরিবার থেকে না অশ্লীলতা যে সমাজে বাড়বে সেই সমাজে পরিবার গঠন নষ্ট হয়ে যাবে আমেরিকায় 1980 प्राई 80% प्राई 60... 40% 2015 पंदते मानुष्ठ विन कारण मानुष जो अश्लीलता पशुर मत पदे घटे पशुचार करना পশুরা প্রজননের প্রয়োজন ছাড়া ব্যবচার করে না দর্শন করে না খুন করে না পশুরা পশুর শরীর মেনে চলে মানুষ যখন অশ্লীলতার দরজা খুলে দেয় তখন মানব সভ্যতা দ্রুত ধ্বংস হয়ে যায় মানুষ পরিবার গঠন করতে পারে না পরিবারের ছেড়ে মেয়েরা পিতামাতার মাতার স্নেহ পায় না পিতামাতা অশ্লীলতায় যাওয়ার পরে যখন বিবাহ করে তখন ওই আগের অশ্লীলতায় মজা লাগে কারণ ওখানে কোনো দায় ছিল না এই জন্য তাদের পরিবার থেকে না পরিবার ভেঙে যায় পরিবারে ঝগড়া হয় ছেলে মেয়েরা পিতা মাতার মানবীয় মূল্যবোধ গড়ে ওঠে না এই সকল আসমানি ধর্ম অশ্লীলতাকে নিষেধ করেছে পরিবার গঠন করো পরিবারের মাধ্যমে মানব সভ্যতা বাড়াও তোমরা আনন্দ করো কাজে অশ্লীলতার দরজা খুলে দিলে মানব সভ্যতা সুনামি যদি হয় এশিয়া মহাদেশ ধ্বংস হলে হয়তো আমেরিকা থাকবে মানব সভ্যতা টিকে থাকবে অশ্লীলতা যদি প্রসার পায় মানব জন্ম ভিতরে মানবীয় মূল্যবোধ পারিবারিক উঠে যায়, তাহলে মানব সভ্যতা টেকবে না ধ্বংস হয়ে যাবে মানুষ পশু পশু হয়ে টিকতে পারে মানুষ পশু হলে আর টেকে না পশুদের পুলিশ লাগে না আপনার তো অনেকবারই বলছি ভাইরা যে পশুদের জঙ্গলে পুলিশ লাগে না কারণ আইন লঙ্ঘন করে না কিন্তু মানুষের ভিতরে আইন লক্ষণের প্রবণতা আছে বলেই বিশ্বাস এবং আইন লাগে যারা মুমিন সমাজে অশ্লীলতার প্রসারতা চায় তাদের জন্য দুনিয়া এবং আকেরাতে কঠিন শাস্তি রয়েছে আর ভালোবাসা দিবসের নামে এই অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে অথচ দেখেন আরো অনেক ভালোবাসা আছে মায়ের ভালোবাসা বিশ্ব মাতৃ আছে বাপের ভালোবাসা কন্যা শিশুর ভালোবাসা দেশ ভালোবাসা এইগুলো কিন্তু আমাদের মিডিয়া প্রমোট করে না যে ভালোবাসা প্রমোট করার দরকার নেই বরং কন্ট্রোল করা দরকার নদীর পানি যদি আপনি কন্ট্রোল করেন এটা বিদ্যুৎ দিতে পারে এটা লক্ষ লক্ষ একর জমি শেষের ব্যবস্থা করতে পারে কিন্তু এটা যদি আপনি অনিয়ন্ত্রিত ছেড়ে দেন লক্ষ লক্ষ একর জমি ডুবে যাবে বন্যা হবে মানুষের হবে না। ঠিক মানুষের আকর্ষণের যে ভালোবাসা এই ভালোবাসা প্রমোট করা লাগে না গাইড করা লাগে যে তুমি এইভাবে এটাকে ব্যবহার করে মানবতাকে এগিয়ে নাও যে ভালোবাসাগুলো গুলো প্রমোট করা দরকার মায়ের ভালোবাসা সন্তানের ভালোবাসা দেশের ভালোবাসা দরিদ্রদের ভালোবাসা এগুলো কিন্তু আমরা প্রমোট করছি না চাপিয়ে দিয়েছে বাণিজ্যের জন্য কেন কেন খাও ফুর্তি করো এখানে কোন ত্যাগ নেই ভোগের কথা মানুষকে পশু বানানোর কথা মানুষ বানানোর কথা নেই আমরা এর অধীনে আছি আমরা এটা উল্টাতে পারব না কারণ টাকা শক্তি স্যাটেলাইট সব তাদের হাতে কিন্তু আমাদের ইমান আমাদের সন্তানেরা আমাদের হাতে কাজে আমরা এগুলোকে বর্জন করব আমাদের সন্তানদেরকে এগুলো থেকে দূরে রাখব সন্তানদেরকে নিজেরা সাথে রাখবো সময় দেব আল্লাহ তালা আমাদেরকে অন্তত আমাদের পরিবার পরিজন সন্তানদেরকে এই অশালীনতার ঢেউ থেকে রক্ষা করুন আমিন অমাত ফিক্লা বি আল্লাহ মুহাম্মদ